রহমত আলমদুল ওবতিনশরফলিয়মুরসলিনজমাই ওমান সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে রিয়াদুসালের দর্শ নিয়ে উপস্থিত হয়েছি আজকে যেই হাদিস নিয়ে আমরা আলোচনা করব। সেই হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ ধৈর্যের অধ্যায় উনি নিয়ে এসেছেন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 তিনি বলেন রসুরুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন যখন কোন বান্দার কল্যাণ চান তাকে দুনিয়ায় কোনো শাস্তি দেন দুনিয়ায় কোনো কষ্ট দেন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 কেয়ামতের দিন তাকে পুরাভাবে পাকড়াও করার জন্য ওই শাস্তি পরিপূর্ণ শাস্তির বদলা কিয়ামতে দেওয়ার জন্য দুনিয়ায় তাকে কোনো বালা মুসিবত দেন না তাহলে এখানে বুঝে আসলো যে আল্লাহ আল্লাহতালার যে বালা মুসিবত আসে এটা দুই ধরনের হয়ে থাকে কখনো এটার দ্বারা কাফেরদেরকে শিক্ষা দেয় দুনিয়া বালা মুসিবত দেন আবার কখনো আল্লাহ পাক মমিনদেরকে বালা মুসিবত দিয়ে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 তাহলে বড় বালা বদলা পাওয়া সম্ভব অর্থাৎ যত বড় হবে আল্লাহ তারা যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় লিপ্ত করে দেন অমানিয়া ফলাহ এই পরীক্ষা যখন চলে আসে যে ব্যক্তি এই পরীক্ষাটাকে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 মুসিবত আসবে আসার পর মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে তাকদীর এবং ভাগ্য এবং এটাকে আল্লাহ সন্তুষ্ট ধারণ করতে পারলে এর বিনিময় আল্লাহ আমাদেরকে এ বিষয়ে আর বড় সুন্দর হাদিস যে হাদিসটি আনাস রাজিয়াল তিনি বর্ণনা করেন উনি বলেছেন কানা ই বুন রাজিয়ালি बू तल्हा असुस्थेटी असुस्था क्योंकि अबू तल्ला घर थे गेसि को उद्देश्य बाहर उन्नी बाहर चले गए फसी बाच्चाटा इंतकाल कर बाप बाड़ीत बेस बच्चा मारा ग আবু তল্লাহা যখন বাড়ি দিয়ে ফিরে আসছে কল সে বলছেন মা ফলের কি অবস্থা জিজ্ঞেস করবো না পিতা ছেলের কি অবস্থা আবু তল্লাহার উম্মে উম্ম সে বলছে ওহিয়া উম্মি যে ওই বাচ্চার মাও সে বলছেন হুয়া আস কান মা কান আগের চাইতে এখন একটু ভালো আছে আগের চাতে এখন একটি ভালো আছে তো সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আসে তাকে রাত্রের খাওয়াও দিয়েছে খানা খেয়েছে সুম্মা আসা বামিন হা এরপরে তারা পরস্পর স্বামী স্ত্রীর মিলনও তারা করেছে আগে আর একটি লম্বা রেওয়ায়ত মুসলিমের রেওয়য়েতে সেখানে আছে যে তার জন্য সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছে এবং একটা স্ত্রী তার স্বামীর কাছে যাওয়ার জন্য যেভাবে তাকে সুন্দর হওয়া দরকার সুন্দর হওয়ার পরে स्वमे से गस्पर तरा स्वामी स्त्री मिलने लिप्त हो तो स्त्री तक स्वामी स्वमी देखो तुम्हें जो व्यक्ति देर परि तरत फेरत तुम्हारे अफसोस अब अमानत रेखे से अमानतर निलसोसाफसोस नहीं হচ্ছে আল্লাহ যে আমানত কে দিয়েছিল সে আমানত নিয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে আরে এত বড় একটা ঘটনা আমার ছেলে মারা অবস্থায় এখানে বসে রয়েছে আর আমাকে তুমি বলো নাই কি আমরা সহবাস পন্থ করে ফেলে দিলাম বিষয়টা তাদের জন্য ভারী হয়ে গেল কষ্টকর হয়ে গেল তো বলছেন ফালাম্মা ফারাগ যখন সে আত্মতৃপ্তি লাভ করেছে सम्पू भावे जो से मुक्त हो चे, रु सभी तुम्हारे बच्चा मारा गए एम्बे खबर दिए आस फलू तल्हाबू तल्ला जो सकाल करल तक तरह भरे एक अतृप्ति भाव जो घटनाटा घटल ये क्यों तो आल्ला नबी सलम से विषयता जाना जो गलत আল্লা বললেন আল্লাহ আল্লাহবর আল্লাহমা আয় আল্লাহ তুমি এই দুই স্বামী স্ত্রীর মাঝে বরকত দাও আল্লাহ নবী দোয়া করলেন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 আমা হুসাই তাম বলছেন এর সাথে কিছু নিয়ে আসছো কি মিষ্টি হ্যাঁ খেজুর নিয়ে এসেছি তো আল্লাহ নবী সাল্লাম ওই খেজুরটি মুখে নিয়ে সেটাকে চাবিয়ে ওনার মুখ থেকে বের করে ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন এবং বাচ্চাকে মিষ্টি মুখ করলেন এটাকে শরীরতে তাহনিক বলা হয় অর্থাৎ আল্লাহ নবীসাল্লামের কাছে সাহাবা সাহাবাহরাম যখন কোনো নতুন বাচ্চা আসতো তো ওনার এই বরকত মোবারক মুখ থেকে একটা মিষ্টি মুখ বরকতের জন্য তারা করে নিতেন তো আবু তালহা বলছেন আমিও আমার বাচ্চাকে এইভাবে করে নিলাম ওয়াসাম্মা আবদুল্লাহ এবং আল্লাহ নবী সালাম তার নাম রাখলেন আবদুল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে সুন্দর নাম কোনটি বলছে আবদুল্লাহ তারপরে বলছে আব্দুর রহমান তো যেই আবদুল্লাহ এবং আব্দুর রহমান সবচেয়ে প্রিয় নাম এরপরে যেই নামের সাথে আব শব্দ আসে আব্দুল শুকুর আবদুল করিম আব্দুল মজিদ আব মানে বান্দা মজিদের বান্দা শুকুরের বান্দা তো যেই শব্দের সাথে আব শব্দ আছে এই নামটা আল্লাহর কাছে বেশি প্রিয় তো এই হাদিস আগে মতে আরো অন্যান্য রেওয়ায়ত থেকে যেগুলি বিস্তারিত ঘটনাটা আর একটু ব্যাখ্যার সাথে যেটা এসেছে বলছেন যে আবু তাহা তিনি বলেন যে আল্লাহ নবীলাম তার জন্য যে দোয়া করলেন আর এই যে মেয়েটা এটা কেন করল তো এটা হলো ধৈর্য একটা মা সন্তান যদি মারা দেয় তাহলে সে মাটা কত অধৈর্য হয়ে যায় না কিন্তু से स्त्री चिंता करल जो अबू तल्ला सफरे चले गो पुरुष सफरे चले जाए सफर पर ज्ञानी से स्त्री है स्त्री तरह स्वीर आगे रेडी प्रस्तुत से बाहर आससे बाहर कतो रंग चंग दुनिया देखे तरह मथाय अनेक किस खेल आसते विधाय बुद्धिमान ज्ञानी महिला से आगे स्वमी के तृप्ति करते दुनिया काज तो से मनी कर स्वमी ान दूरे थका स्त्री दूरे थारे कष्ट यो आई मुहूर्ते जीचा मरे जाबर दे कष्ट एकसाथे तो धर्ज धारण करबुर स्वामी कुर के आगे तृप्तिपर सेच्चार खबरता दिए हादी थे जो शिक्षा पेल से तरा बाचा हरानों पर सबुर सबुर और बनियम आल्लाफा बदला दिए तो यह मुहूर्ते एक बिती पर बाकी आलोचना नहीं आरोप अपना सामने हाजिर हब एक परिकल्पित आलोचना जन्म नियंत्रण चिंताधारा অথবা ইসলামের সাথে সঙ্গতিশীল অনুগতার জন্য তারা সন্তান বাড়াও মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাজাক بن یوسف شیخ शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच प्रति रविवार रे नुन सम्प्रचार सकाल आठटांगे बांगल्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 তুমি পালওয়ান কাকে মনে করো আমাদের নিজেদের জানা মতে আমরা পালোয়ান শক্তিশালী বাহাদুর কাকে মনে করি যে তার প্রতিপক্ষকে আচার দিয়ে যদি নিচে ফেলে দিতে পারে তাকে তাকে পালোয়ান বলি আল্লাহ বলছেন সে ব্যক্তি পালোয়ান হয় না তাকে শক্তিশালী বলে ওই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় শক্তিশালী বলা যাবে না শক্তিশালীকে রাগ যখন হয়ে যায় ক্রোধ যখন চলে আসে এ রাগের সময় যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে তাকে যে নিজের নফসকে সে তার উপর কন্ট্রোল করতে পারবে ওই ব্যক্তি হবে আসলে মূলত সঠিক পালোয়ান তাহলে শক্তির বলে কাউকে নিচে আসার দিয়ে ফেলে দেওয়া এটা পালোয়ান নয় পালোয়ান ওই ব্যক্তি যে নিজের যখন রাগ হবে ক্রোধ হবে এ রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করা এটা হলো সবচেয়ে বড় ফজিল তিনি বলেন তার গলার রক পর্যন্ত ফুলে উঠেছে তার এই কঠিন রাগ দেখে আল্লাহ আমি একটি শব্দ জানি একটি কালামা জানি বলছেন এই শব্দটি যদি ওই ব্যক্তি পরে তাহলে তার যে এই কঠিন রাগ এসেছে রাগটা চলে যাবে সোহান আল্লাহ লাউকাল আল্লাহ বলছেন ওই ব্যক্তি যদি বলে আউ্লা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 সাহাবি তখন ওই ব্যক্তিকে বলল যে আল্লাহ নবী তোকে বলছে যে তুই পড় কারণ তুই রাগে তো চেহারা একদম লাল হয়ে গেছে গলার রকটা অবস্থায় তুমি কি বলো তাহলে রাগকে কন্ট্রোল করা এবং সবুর করা ধৈর্য ধারণ করা এরও বড় ফজিলত আছে পরের হাদিসটি আনাসিনাজ্লা জবাল তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন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 এবং রাগটাকে প্রয়োগ করার মতো ক্ষমতাও তার কাছে আছে। বলছেন এই ক্ষমতা থাকার পরেও যদি কোনো ব্যক্তি তার রাগটাকে সংযত নিয়ে আসে রাগের উপর কন্ট্রোল করে নেই খালাস আমি আমার রাগকে আমি কন্ট্রোল করলাম আমি প্রতিশোধ নিব না প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যদি প্রতিশোধ না নেই দা আল্লাহ আল্লাতে আল্লাহ তালা তাকে প্রতিদান কি দেবেন জানেন আল্লাহ বলেছেন কেমন এই হুর তোমার যেটা পছন্দ সেটা তুমি নাও তাহলে রাগ আমার কন্ট্রোল করব আমি বদলা দিবেন আল্লাহ আমাকে শুধু বলছে যে তুমি সেই বদলার আশায় তুমি রা কে কি করো হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরার আন্না রান নিশ্চয় একজন ব্যক্তি আল্লাহ নবীকে বলেন আল্লাহ নবী আমাকে কিছু ওসিয়ত করুন देश दिन बड़देश तुम जो राग होना बस दिन बस तक राग करो से नहीं जो बारा के एक कथा ला तक तुम्हें राग कर तुम्हें तुम्हारे अभ्यास कंट्रोल करते तुम्हें राग के कंट्रोल करते भेतरे तुम्हें बहु कल्याण तुम पे जावा তোমার রাগকে সংযত রাখতে হবে এরপরে যে হাদিস সে হাদিসটি হলে হাতা আল্লা বলেছেন যে মোমিন পুরুষ এবং মমিন নারীর যতক্ষণ পর্যন্ত সে তার নব সম্পর্কে মুসিবত থাকে যান নিয়ে মুসিবতে থাকে সন্তানকে নিয়ে মুসিবতে থাকে অর্থ নিয়ে বালা মুসিবতে থাকে বোঝেন নেই যে কখনো তার জানের কষ্ট কখনো মালের কষ্ট কখনো সন্তানের কষ্ট এই কষ্টে সে জীবনযাপন করতেই থাকে তাই আলকাল এমনকি এ অবস্থায় মারা যাওয়ার পরে কেমতের দিন আল্লাহর সামনে যখন হাজির হয় তখন দেখে যে তার কোনো গুনাই নেই কেন গুণা নেই কেন গুণা নেই যে তাকে কোনো মুসিবত আসছে সবুর করেছে আল্লাহ তালা গুণা মাফ করে দিয়েছে অর্থ কেউ চুরি করে নিয়ে গেছে আল্লাহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করলাম আল্লাহ তার গুনাকে মাফ করে দিয়েছে সন্তান মারা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা যা হয়েছে সবুর করেছে আল্লাহ এর বিনিময়ে কি করেছে দিয়েছে তো এইভাবে ইবিন আব্বাস তিনি বলেন আল্লাহ বলেছেন কদিমা রয়িন হুসাইন ফান বলছেন যে رضي الله تعالى عنه تني اسشن কারকাসে الا ابن اخي تر الحر بن قيس এর কাছে আসছে দেখা من نفر الذي يدنيه عمر ال ওনার ভাতিজা অর্থাৎ যে ব্যক্তি সাক্ষাৎ করতে আসছে তার ভাতিজা الحر بن قيس আর এ ছিল عمر رضي الله تعالى عنهর একেবারে নিকটতম ব্যক্তি নিকটতম وكان القراء اصحاب مجلس عمر ومشاورته كهولا كانوا وشبان বলছেন বৃদ্ধ হোক বা যুবক হোক সর্ব কমিটি ছিল যাদের সঙ্গে এবং নিকটতম ব্যক্তি ছিল ফল আলী তখন অনা তার ভাতিজাকে বললো তোমার তো একটা ভালো পরিচিতি আছে অমরের কাছে বাচ্চার কাছে তুমি তুমি গ্রহণযোগ্য ব্যক্তি তোমার একটা মর্যাদা আছে তো তুমি যদি একটা কাজ করো ফাস্তা আজেল আলাইহি তার সঙ্গে সাক্ষাৎ করা যদি একটু ব্যবস্থা করে দিতে ফাস্তা আজানা ফাজল্লাহ অমর তো ওনার ভাতি যাই যে ওমর রাজিয়ানো বললেন যে আমার চাচা আসছে দেখা করতে চায় তো বলছে ঠিক আছে নিয়ে আসো দেখা করু ফালাম্মা দা খালা যখন প্রবেশ করলো কওয়ালা তখন বলল। হিয়া হে ওমর। যে বলল খত হে খতের ছেলে ওনার সামনে যখন এত বড় হিম্মত করলো যে আপনি বাদশাহ ভালো বাদশা না আপনি মানুষের দেওয়ার যেটা প্রয়োজন সেভাবে দেন না ইনসাফ করেন না তার উপর প্রহার করার জন্য ইচ্ছা করলেন আপনি ক্ষমা করে দেন মানুষকে মারুফ ক্ষমা করা এই অভ্যাসটা আপনি গ্রহণ করুন ওর বিল মানুষকে সৎ কাজে নির্দেশ দেন ও আনিল জাহিলিন আর মূর্খ মানুষ থেকে আপনি মুখ ফিরিয়ে নেন অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে যে আল্লাহ অন্যায় করলে মাফ করে দাও আর কোনো সে কথায় কান দিও না বলছেন এই আয়ারটি যখন সে পড়েছে আপনার সামনে যে বেদী কথা বলেছে এরা মূর্খ আপনি এদের কথায় কান দেন না অমর রাজি এই আয়াত সাথে সাথে আর আগে বাড়লেন না থেমে গেলেন আর উনি আল্লাহর কিতাবকে কখনো অমান্য করতেন না তাহলে ওমর রাজিয়াল এত বড় একটি বাদশার সামনে একটা অন্যায় কথা বলেছে তার রাগ চলে আসছে তাকে মারতে পারবে না মারার ক্ষমতাও আছে এবং মারা ইচ্ছাও করছে কিন্তু তার সামনে যখন আল্লাহর বাণী চলে আসছে তখন রাগটাকে কি করলো কন্ট্রোল করে নেবে খারাস আমি তার প্রতি শুধু আর নিবোনা তো এটাই হলো মুমিনের গুণ হওয়া উচিত जे राग होते ही जेको समय मानूष का किस घटे क्योंकि जो मन करते जो मानुष के क्षमा दीब जो मानुष के तारधे कारण जो तफ करते आल्लर का मरदा अत बसि वृद्धि हो तो आल्ला नबी साम के जे निर्देश देा होदेश शुद्ध नबी संगे खास नकल मानुष के निर्देश मानुष के तुम क्षमा दाओ सत्क निर्देश दाओ तो यदी ये धैर्यर प्रति आहवान कर धर्म के हादीस उद्बुद्ध करचित सर्वस्थायन बालामसिबे समय धैर्य धारण करी एर बनीमय आल्लर का सब आशा करी आल्लाह रब्बुल आलम सकल के तार दिन ऊपर आम कर तौफिक दान कर आलोचना शेष বাকি আলোচনা আবার আপনাদের সামনে পরবর্তী বৈঠকে নিয়ে আসবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের প্রতি আমল করা তৌফি দান করুন ও আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি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 পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় एकम्रीमद बुजुर्ग से विशिष्ट नीतिमाल जार कारण इसलाम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान शनिवार रे आठ पुन सम्प्रचार सकाल सार्ला दे बांगल्